السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الله وبركاته الحمد لله رب العالمين ولعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد بيدارشکবৃন্দ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব ও এর ধারাবাহিক দশ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা মুসলিম। তার মূল বিষয়টি তার ইমান ও ইসলামের সর্বমূল সেটির নামই হচ্ছে তৌহিদ যে তাওহীদের মাধ্যমেই তার ইমান ইসলামের সব বিষয়গুলি সফল হতে পারে আর এ তাওহীদের অভাবেই তার ইমান ইসলামের সব বিষয়গুলি বিফল হতে পারে প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা কেতাব তাওহিদকে কেন্দ্র করেই সর্বশেষ দর্শটি আমরা শুনব যে দর্শটিতে ভিন্ন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলব ইমান ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না সে তাওহীদ গ্রহণ করবে আর তাওহীদ মানেই হলো শাহজু আল্লাহ ইলাহা ইহ এটি হলো তাওহীদের বাণী যার মাধ্যমে আল্লাহ সুবাহ কে স্বীকার করে ওল আসমা সিফাত এবং আল্লাহ রব্লা আনামিনের সুন্দর নাম ও গোনাবলী বৈশিষ্ট্য এক্ষেত্রে তার তাওহিদ কে স্বীকার করে মানুষের এভাবেই ইমান ইসলামের মাঝে প্রবেশ ঘটে আবার এ ইমান ইসলামের লিপ্ত হলে মানুষের তৌহিদ এবং ইমান ইসলামের সব বিষয়গুলি সমূলে বাতিল হয়ে যায় অর্থাৎ তার ইসলামেই ইমানেই তার নষ্ট হয়ে যায় আসুন আজকের এই দর্শেই আমরা সেই উল্লেখযোগ্য কয়েকটি বিষয় এমন একটু সংক্ষিপ্ত ভাবে জানব যেগুলি অপরাধে লিপ্ত হলে মানুষের বাতিল হয়ে যায়। সাধারণত ইসলামা দ্বিতীয় হলো সকীরা ছোট অপরাধ ছোট গুণা ছোট গুণাগুলি বিভিন্ন এবাদতের মধ্য দিয়েই সেগুলি আল্লাহ রবী আলমিন ক্ষমা করে দেন আর বড় অপরাধগুলি এগুলি আবার দুই ভাগে বিভক্ত এক প্রকার এমন বড় অপরাধ যেই বড় অপরাধে লিপ্ত হলে মানুষের ইসলাম ইমানে বাতিল হয়ে যাবে কিছুই তার আরো অশিষ্ট থাকে না নতুন করে তাকে ইসলাম গ্রহণ করতে হয় আরেক প্রকার অপরাধ যেই বড় অপরাধের কারণে কবিরা গুনার কারণে তার যদি অন্যান্য কাজকর্ম আবাদতবন্দেগী থাকে তাহলে সে গুণাগার হিসেবে গণ্য হয় এটি আল্লাহ রব্লা আলমিনের ইচ্ছাধীন আল্লাহ রব্লা আলমিন ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন আবার ইচ্ছা করলে আল্লাহ রবুল্লা আলামিন তাকে এর বিনিময়ে শাস্তিও দিতে পারেন তবে শাস্তি পেয়ে তার ইমানের অন্যান্য কর্মকাণ্ডের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলামিন তাকে জাহার্নাম থেকে মুক্তি দিয়ে জান্ন দান করবেন প্রিয় দর্শক যে সমস্ত অপরাধ কবিরা গুণা বড় গুনায় লিপ্ত হলে মানুষের ইমান সমূলে বাতিল হয়ে যায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দশটি সেই ১০টি আমরা আজকে এই দশে সংক্ষিপ্ত ভাবে তুমি শেরকে লিপ্ত হো না কারণ শের হলো সবচেয়ে মহান মহান অন্যায় মহান অপরাধ আল্লাহ রসুল সাল্লাহাম তিনি হাদিসে বলছেন আব্দুল্লা সৌর আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কোন অপরাধটি সবচেয়ে বড় সবচেয়ে কঠিনতম আল্লাহ যে তুমি আল্লাহ সুবাহর সাথে এমন অংশে স্থাপন করবে সমকক্ষ সমপর্যায় তা কাউকে নির্ধারণ করে নিবা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার আল্লাহ সুবাহ সেই থেকে আল্লা সুবাহকে সমপর্যায় মনে করার শেখ হবে দ্বিতীয় হলো আবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ সাথে কাউকে সমকক্ষ করা যেতে পারে সমগ্র আবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ যদি কোনো ব্যক্তি বস্তু বা আর যত রকমের রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে শেষের কে একবার কে লিপ্ত হবে তৃতীয় প্রকার আল্লাহার আল্লাহ সুবাহ যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী রয়েছে এগুলির ক্ষেত্রে কাউকে সমপর্যায় মনে করা যেমন গুণাবলীগুলির ক্ষেত্রে আল্লাহ রব জানেন তিনি ভবিষ্যতের জ্ঞান একমাত্র জানেন কাউকে গায়েব জানা কাউকে ভবিষ্যতের খবর দাতা ইত্যাদি এ ধরনের বিশ্বাস কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ সের কে লিপ্ত হয়ে থাকে আর সের কে আকবারে লিপ্ত হলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ রব্লা আলামিন তার অপরাধ কখনো ক্ষমা করেন না লিপ্ত হয় আল্লাহ রবুল্লা আলমিন তার এই ক্ষমা করেন না এই বড় গুনার সের বড় গুনার ছিল নিম্ন যেগুলি গুণা রয়েছে সেগুলি আল্লাহ আলমিন যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দিয়ে ঈশ্বর কে লিপ্ত হওয়ার কারণে মানুষের জাহ্নাত হারাম হয়ে যায় জাহার্নাম নির্ধারিত হয়ে যায় সকল সকল সহযোগিতা বন্ধ হয়ে যায় আল্লাহ রব্লা বলেনম্বর আয়ার যারা আল্লাহর সাথে লিপ্ত হবে আল্লাহ রব্লা আলমিন তাদের জন্য হারাম করে দিবেন এবং জাহান্নামকে অবধারিত করে দিবেন। আর তাদের জন্য কোন রকমের তার জীবনের যত রকমের আবাদত গুলি রয়েছে সবগুলি বাতিল হয়ে যায় প্রিয় দর্শক তাই সবচেয়ে প্রথম বড় যেটি যে কারণে মানুষের ইমান বাতিল হয়ে যায় সেটি হল শেরকে আঁকবার বড় এসের কে লিপ্ত হলে কেউ কখনো শৈতানের চক্রান্ত জিতে লিপ্ত হয়ে যায় না জেনে তাকে অবশ্যই সাথে সাথে আলমিন তোবা করলে তার কাছে সত্যি করে ভাবেন তিনি ক্ষমা করবেন তাই যে অপরাধগুলিতে লিপ্ত হলে মানুষের ইসলামে বাতিল হয়ে যায় ইমানেই নষ্ট হয়ে যায় সেগুলির মধ্যে প্রথম হল শের দ্বিতীয় বিষয় হল সেই মাধ্যমের কাছে তারা আল্লাহকে বাদ দিয়ে মাধ্যমের কাছে দোয়া করে মাধ্যমের কাছে সুপারিশ চায় এবং মাধ্যমের উপরেই সে সবকিছু ভরসা করে থাকে প্রিয় দর্শক বৃন্দু আসলেই আল্লাহ সব আল তার কাছে ডাকার জন্য কোনো হয় না যে মাধ্যম হয় আল্লাহর জীবনের সৎ ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ রসুল সালাম তাকে যুগে বলতেছেন আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম তাকে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যখন তোমাকে আমার ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদ করে আল্লাহ আকবর সুতরাং আল্লাহর কাছে যাওয়ার জন্য এরপরে যদি কেউ কোন মাধ্যম ধরে এবং সেই মাধ্যমের কাছে যদি সে দোয়া করে সেই মাধ্যমের কাছে যদি তার আবেদন নিবেদন সম্পাদন করে তার কাছেই যদি সে সাফাৎ চায় সুপারিশ চায় সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ এটি হল মুর্শ্রিকদের একটি যারা একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে হান্ড্রেড শিরকে লিপ্ত হওয়ার কারণে যে ব্যক্তি তাদেরকে কাফের মনে করবে না অথবা তাদের কাফের হওয়াতে সন্দেহ পোষণ করবে বা তাদের কাজগুলিকে সঠিক বলে মনে করবে কাফার আসেও কাফের হয়ে যাবে প্রিয় দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته في رأي درشق برندو أمرا على تنكر شلم من بشي قولي جي قولي رمات دمي منشري إيمان باطل هو يزعي شي قولي ربطم بشي قولي من جعل بينه وبين الله وسائد يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم فقد كفر إجماعا جرع তার মাঝে এবং আল্লাহর মাঝে একটা মাধ্যম তৈরি করে নেয় সেই মাধ্যমের কাছে তারা আল্লাহকে বাদ দিয়ে মাধ্যমের কাছে দোয়া করে মাধ্যমের কাছে সুপারিশ চায় এবং মাধ্যমের উপরেই সে সবকিছু ভরসা করে থাকে প্রিয় দর্শক বৃন্দু আসলেই আল্লাহ সবহান হাত আলা তার কাছে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যে মাধ্যমগুলির প্রয়োজন হয় আল্লাহর কাছে যাওয়ার জন্য সেগুলি হল মানুষের জীবনের সৎ আমল কোনো ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহাম তাকেও নয় الله رب العالمين الله رسول صلى الله عليه وسلم تكى الله رب العالمين بلدت چن إذا سألك عبادي عني فإني قريب وجيب دعوة الدعي إذا دعاني زخن تماؤك عمر ببارك وجيقش بعد كوري بلدعو فإني قريب وميكو بي قاتر ويسي دوري ناوي وجيب دعوة الدعي إذا دعاني كن أهبان كري جخن يا مكي أهبان كوري يا مدردكش على دي الله أكبر সুতরাং আল্লাহর কাছে যাওয়ার জন্য এরপরে যদি কেউ কোনো মাধ্যম ধরে এবং সেই মাধ্যমের কাছে যদি সে দোয়া করে সেই মাধ্যমের কাছে আমরা এই প্রতিমাগুলির গুলির আবাদত করছি যে তারা আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে পৌঁছে দিবে প্রিয় দর্শক এর বিষয় হলো বা তাদের কাজগুলিকে সঠিক বলে মনে করবে কাফার আসেও কাফের হয়ে যাবে এর অর্থ এই নয় আবার যে কালকে সকালে উঠে আমি আবার সকলকে কাফের বলে ঘোষণা দিতে শুরু করব না বরং এর অর্থ হলো এই যে আমি প্রথমে বিশ্বাস করব যে এই কর্মগুলিতে লিপ্ত হলে মানুষের লিপ্ত হয় যার ফলে সে কাফের হয়ে যায় এরপর ব্যক্তি বিশেষ বা অবস্থা অনুযায়ী সেটিকে সঠিক ভাবে মানুষকে জানা দেব মানুষকে সতর্ক করব সেটি অবস্থা অনুযায়ী চতুর্থ বিষয় মানে আলা আল্লাহ মিহিফ কা চতুর্থ বিষয় হলো এই বিশ্বাস করে যে নবী মোহাম্মদ হেদায়তিয়েছেন সেই হেদায়তের চেয়ে আমাদের যে হেদায়ত বা সেই বিধানের চেয়ে আমাদের যে বিধান সেটি উত্তম আমাদের বিধান বলতে আমাদের হেদায়ত বলতে হতে পারে কোনো দলীয় বা কোনো তরিকার হেদায়ত নামের চেয়ে উত্তম অথবা হতে পারে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর নিয়ম বিধান নবী সালামের নিয়ম বিধানের চেয়ে উত্তম ইমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন কখনো তার কাছ থেকে সেটি গ্রহণ করবে না কবুল করবেন না অনুরপাবে পঞ্চম বিষয়ে কিন্তু সে এটাকে খারাপ জানতেছে অপছন্দ করতেছে যদি সে পালনও করে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু অন্তর থেকে সেটাকে ভালোবাসে না অপছন্দ করে ঘৃণা দৃষ্টিতে যদি দেখে দিলেন রা করে এই জন্য ইসলামের সব বিষয়গুলি পালন করার আগে সেগুলিতে আস্থাশীল হওয়া সেগুলিকে ভালোবাসা এরপর সেগুলিকে পালন করা কিন্তু কেউ যদি পালন করে কিন্তু সেগুলিতে আস্থাশীল না হয় ভালো না বেশে না বেশে থাকে তাহলে তার ইমানদার হওয়া সম্ভব নয় ষষ্ঠ বিষয় হলো মানিস্লামিহি কিন সেই দিনের কোরআন কে হোক বা সুন্নাকে হোক বা আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সম্পৃক্ত কোন বিষয়ে হোক বা কোরআন ও সুন্নার মধ্যে সহি হাদিসে যে সবের বর্ণনা হয়েছে সেই কোন সবকে হোক বা শাস্তি নিয়ে কেন্দ্র করে যদি ঠাট্টা বিদ্রুপ করে থাকে তোমরা আল্লাহ আল্লাহর আয়াত এবং আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করছো তোমরা আপত্তি করো কারণ তোমরা ইমানের পরে আবার কাফের হয়ে গেছো ইসলামের কোন বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোনো মানুষ ইসলামের কোন বিষয় পালনে দুর্বল হতে পারে তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ সপ্তম বিষয় আর শেহের অমিন হো আসারফু আলাহরিহি কেহের জাদু জাদুটা না এমন বিষয় কেউ যদি সেই জাদুতে লিপ্ত হয় যে ধরনের জাদু করা হোক না কেন একশো দুই নম্বর আয়তে ফের কে পাঠালেন মানুষকে বিষয়ে সতর্ক করার জন্য তারা যার মাঝে জিনিসটিকে উপস্থাপন করতেন বলে দিতেন্দু অতএব জাদু এটা একটি ভয়ঙ্কর জিনিস মানুষ হয়তো ফায়তানের প্ররোচনায় অনেক সময় আক্রোশমূলক হয়ে করে ফেলে থাকে কিন্তু এটি একটি কুফরি কাজ যার মাধ্যমে মানুষ তার ইমান ইসলামকে বাতিল করে ফেলে অষ্টম বিষয় একজন মুসলিম সে কখনো আরেক মমিন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে ক্ষতিকারক পদক্ষেপ গ্রহণ করতে পারে না বা যারা ক্ষতি করে মুসলিম মমিনদের তাদের বিরুদ্ধে তাদের শত্রু যারা মুশেক কাফের তাদের সহযোগী কখনো হতে পারে না তাই যদি কেউ কখনো মুসলমানদের বিরুদ্ধে কোন কেন তার ইমান ঠিক থাকে না সে কাফের হয়ে যায় আল্লাহ রবুল্ আলিম বলেন ওমকুমিন তোমাদের মধ্যে যারা তাদেরকে অলি হিসেবে বন্ধ হিসেবে গ্রহণ করে তাদের মধ্যে কখনো হেদায় অত্যন্ত সতর্কতার বিষয় আমি খুব বুজুগ খুব দিনদার যদি হয়ে যায় আর মুসলিম গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা শত্রুতা করে যারা বিদ্বেষী হয় তাদের যদি সামান্যতম সহযোগিতা দিয়ে থাকি তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে থাকি তাহলে আমার সেই যে ব্যক্তি এই বিশ্বাস করে যে কোনো মানুষের ইসলামের বিষয়গুলি পালন না করেও সে ইসলামের মধ্যে থাকতে পারে সে এটা আমাদের দিক থেকে হতে পারে যেমন কিছু হাকিবতপন্থী বলে থাকেন যে যারা অর্জন অর্জন করে করে হাকিকতি থাকেন তখন তার আর ইসলামের বিষয় পালন করার প্রয়োজন প্রয়োজন প্রয়োজন হয় হয় হয় না। না না তার নামাজ যেমন ইচ্ছা তেমন চলতে পারে আবার যারা বিভিন্ন রকমের পার্থিব নেতৃত্ব ইত্যাদি দিয়ে থাকেন তারাও বলেন যে আমি তো অন্য ব্যস্ততায় রয়েছি আমার পক্ষে কি এগুলি সম্ভব না হলেও চলবে আমি তো মানি অন্তর্ধে বিশ্বাস করি না الله رب العالمين رسول صلى الله عليه وسلم ارمات دمية تبوري فن جيبون باوستا دي لين جي جي جيبون ارشار ومهور تي پالون كوري چلتو بي الله بولن ومن يبجغ غير الاسلام دينا فلن يقبل منه و هو في الاخرة من الخاسرين جي بك تي اسلام کے بعد دي ونو كي شوك تار جيبون بي دانشا بي گرهن كورن بي ابو الشيشي خطي گرستو كخون وطاري شمستو بشي اللي رب العالمين گرهن كور بننا كام দশম বিষয় যেটি সেটি হলো ইসলাম থেকে ইসলামী জীবন আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে যারা শিখাবে না এবং পালনও করাবে না এটাই এক প্রকার ইসলাম থেকে বিমুখ হওয়া আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওমান ওই ব্যক্তির চেয়ে কে আর অধিক জালেম হতে পারে তার অপরাধীদের আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেব প্রিয় বন্ধুরা আজকে সর্বশেষ দর্শে আমরা দশটি বিষয়ে জানলাম যে দশটি বিষয়ে মানুষ যদি কখনো লিপ্ত হয়ে যায় তার ইমান বাতিল হয়ে যায় আমরা যেন কর আনিসের আলোকে আমাদের জীবনের আকিদা বিশ্বাস আমল আখলা মন্দি তথা জীবনের সকল ক্ষেত্রে সেগুলি পালন করে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে আবারও আপনাদের সকলকে যারা ভাবে বাংলায় পরিচালনায় ব্যবস্থাপনায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সকল দর্শক ধন্যবাদ জ্ঞাপন করে সকলের জন্য কল্যাণ কামনা করে সকলের জন্য হেদায়তনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আলামিন আমাদের সবারের জন্য কবুল করে নিনমিনামালিকুমত